আলহামদুলিল্লাফিল সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা আল্লাহর সন্তুষ্টের জন্য পরস্পর ভালোবাসার কি ফজিলত এ বিষয়ে রিয়াদ আমরা শুনে আসছিলাম তো আজকে এ বিষয়ে দর্শের যে হাদিসটি থেকে আমরা আলোচনা শুরু করব সেটা হলে মুনাফিবাহু আ বলেছেন আনসারিদের সম্পর্কে আনসারি সাহাবি যারা মুদিনায় ছিলেন তাদের সম্পর্কে বলেছেন ইল্লা তাদেরকে মমিন রায় ভালোবাসবে অর্থাৎ তাদেরকে যারা ভালোবাসবে তারা মমিন তাদেরকে মমিন রায় কী বাজবেন ভালোবাসবে মহব্বত করবেন এবং যারা তাদের প্রতি হিংসা করবে বগস এবং শত্রুতা করবে মোনাফিক তারা হবে মোনাফি অর্থাৎ আনসারি সাহাবিদেরকে যারা মহব্বত করবে তারা মমিন আর যারা তাদের বিষয়ে শত্রুতা করবে তারা হলো মুনাফিক মান আহাব্বাহুম আহাব্বাহুল্লা তাদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে অমান আবগাদাহুম আবগাদাহুল্লাহ এবং যারা তাদের সঙ্গে শত্রুতা বোধ করবে আল্লাহ তাদের সঙ্গে শত্রুতা করবে তো এই হাদিস ধারা যেটা বুঝতে পারলাম সেটা হলো এই যে আনসারি সাহাবিদের বিশেষ একটি ফজিলত যে তাদেরকে আমাদের প্রত্যেকে ভালোবাসতে হবে আর আল্লাহ নবী বলছেন যারা তাদেরকে ভালোবাসবে তারা মমিন আর যারা তাদের সম্পর্কে কোনো খারাপ আকিদা রাখবে বা তাদের সম্পর্কে যারা শত্রুতা পোষণ করবে তারা মুমিন নয় তিনি বলেন আমি রসুল বলতে শুনেছি ইয়াকুল তিনি বলেন কেমতের দিন একটি নূরের মেম্বার দান করবেন মেম্বার নূরের মেম্বার দান করবেন যারা পরস্পর একে অপর সঙ্গে একমাত্র দিনের স্বার্থে ভালোবাসে তাদের এই নূরের মেম্বার দেখে নবী এবং সুহাদাগুন পর্যন্ত ঈর্ষা করবে বাপ রে কে আবার এত সুন্দর তাকে এই মেম্বারে দেওয়া হয়েছে মেম্বার বলতে বসার স্থান উঁচু জায়গা তো তাদের জন্য বিশেষ বিশেষ স্থান সেটা হলে তারা পরস্পর শুধুমাত্র তাদের এটাই বড় একটি এবাজত তার আল্লাহ সন্তুষ্ট একে অপরকে ভালোবাসে ওয়ান আবু ইদ্রিস আল খাওয়ালানি রাজু আল্লাহ মসজিদ আবু ইদরিস আল খাওয়ালানি রাজি আল্লাহ তিনি বলেন আমি একদিন দিমাস্কের মসজিদে প্রবেশ করলাম সিরিয়ার রাজধানী দিমাস্কের মসজিদে আমরা প্রবেশ করলাম ফদা ফার সান বলছেন দেখলাম যে একজন যুবক তার সামনের দুই দাঁতটি ঝকঝক করছিল পরিষ্কার পরিচ্ছন্ন সামনের দুই দাঁত ওইদা নাসু আহম এবং তার সাথে মানুষরাও আছে ফঈদাফুফি আসনাদু ইহি তাদের মাঝে যখন কোনো বিরোধ সৃষ্টি হচ্ছে তখন তার সমাধানের জন্য তারা এই যুবকের কাছে আসতেছে ওয়া সাদারু আন এবং সবাই তার সিদ্ধান্ত মেনেও নিচ্ছে ফল আনহু তো আমি যে একজনকে জিজ্ঞেস করলাম এই যুবকটা কে ফিরা তখন বলা হল জাবাল এটা আজবিন দ্বিতীয় দিন আমি কি করলাম হাজার তু আমি ভোরে তাড়াতাড়ি গেলাম যে আমি তার কাছে জাগা পাই কি না খুব তাড়াতাড়ি এবং আমি ওনাকে যে সলা তরত অবস্থায় পেলাম তুহু হাতু এবং আমি ওনার অপেক্ষা করলাম সলাদ শেষ হওয়া পর্যন্ত কসম খেয়ে বলছি আমি আপনাকে ভালোবাসি আল্লাহর কসুম সত্যি তোমার ভালোবাসো বলছে কসম খেয়ে বলছে হ্যাঁ ভালোবাসি তখন তিনি আমার চাদরের কোনা ধরে টান দিলেন শুনেছি তিনি বলেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমার মোহব্বত ওয়াজিব হয়ে যায় ওই দুইজন মহাব্বতকারী ব্যক্তির উপরে যারা নাকি আমার সন্তুষ্ট কাউকে ভালোবাসে যারা নাকি অপরের কাছে এবং যারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে আমার সন্তুষ্ট জন্য ফি। এবং যারা আমার সন্তুষ্ট জন্য যারা একে অপরের উপর খরচ করে আমার মহব্বতীব হয়ে যাবে বললেন তুমি আমাকে তিনি বলেন বলেছেন কোন ব্যক্তি যখন তার কোনো তাকে আমার হাত ধরলেন আল্লাহ রসুলাম আমার হাত ধরলেন অকাল এবং বললেন একটা নির্দেশ দিচ্ছি সেটা কি তুমি প্রত্যেক সলাতে পরে প্রত্যেক নামাজের পরে এটা যেন বলতে ভুলো না সেটা কি আল্লাহ আইনী আল্লাহ আলা আল্লাহ আল্লাহরিকা শুকরিকা হসন এবাজাদিক এইগুলির মধ্যে এটাও পড়তে হয় আল্লাহ আইনি আল্লাহরিকা ও শুকরিকা ও হসন এবাজিকের অর্থ হলেই আল্লাহ আমাকে আপনি সাহায্য করুন আপনার জিকির করার জন্য আপনার সুক্রিয় আদায় করার জন্য এবং আপনার এবাদতগুলি সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য আয় আল্লাহ আমাকে তৌফিক দান করুন তো আল্লাহ নবী সালাম প্রত্যেক সলাতেের পরে এই দোয়াটি পড়তেন যে দোয়াটি আল্লাহনবী মাজমিন জাবালকে শিখিয়ে দিলেন তো এখানি এই হাদিসটা নিয়ে আসার উদ্দেশ্য হলেই যে আল্লাহ নবী সাহা মাজকে হাত ধরে বললেন মাজ আমি তোমাকে ভালোবাসি তাহলে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে তাকে বলে দিতে হয় যে আমি তোমাকে ভালোবাসি وعن انس بن الله عنه ان رجلا كان عند النبي صلى فمر رجل به فقال يا رسول الله اني لوحب هذا فقال له النبي صلى قال لا قال اعلمه فلحقه فقال اني احبك في الله انس الله تعالى عنه تني بولেন যে анনা كان عند النبي صلى الله عليه وسلم فمر رجل به তো পাশে দিয়ে ফাওয়াল তখন তিনি বললেন ইয়ারসুল আল্লাহ ওই বলল সাহাবি হাদা আমি এই ব্যক্তিকে ভালোবাসি আমি এই ব্যক্তিকে ভালোবাসি তখন আল্লাহ বললেন তুমি তাকে বলেছো বলছে না তুমি তাকে বলে আসো তুমি তাকে বলো যে আমি তোমাকে ভালোবাসি সম্মারিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা এই অধ্যায় যেই জিনিসগুলি জানতে পারলাম সেটা হলেই যে দাদের কাছে মঙ্গল আছে ভালো জিনিস আছে দিন আছে তাকোয়া আছে পরেজগারে আছে তাদের সঙ্গে মোহ্বত করার চেষ্টা করতে হবে আর কাউকে যদি কেউ ভালোবাসে তাহলে তাকে বলে দিতে হবে যে আমি তোমাকে ভালোবাসি তো আল্লাহ নবী বলছেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে কেয়ামতের দিন তার সঙ্গে তা হাসন নাশন হবে আল্লাহ তালা আমাদের অন্তরে যেন আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা যেন দান করেন একে নিয়ে আবার আপনাদের সামনে আসবেন আমি আপনারা দেখছেন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 الحمد لله والصلاة والسلام على رسول الله شماني تو سرطاو در شکم دولي أمرا بيروتر پور بي جي بشي اللہ چنة كوريا السلام شیطا حولي جي پروش پور دوی جن بیکتی اکی اپور کے اللہ شنتشت جنب حلواشار فوزیلو تو اقون جي بشي امرا علامة حب الله تعالى لعب বান্দার প্রতি আল্লাহর ভালোবাসার নিদর্শন এবং চিহ্নগুলি এই ক্ষেত্রে সুর আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াত আল্লাহতালা বলেন কুল হে নবী সাল্লাহ সাল্লাম আপনি বলে দেন মানুষদেরকে ইনকুমতুম তু হেব্বুন আল্লাহ যদি তোমরা চাও আল্লাহর ভালোবাসা আল্লাহর মোহব্বত যদি তোমরা পেতে চাও ফিউ নি তাহলে তোমরা আমার আনুগত্য করো কে বলছেন আল্লাহর রসুলামকে বলতে বলছেন আল্লাহ তালা যে মানুষেরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তার পথ কি রসুলামের আনুগত্য করতে হবে তোমাদের কে ক্ষমা করে দিবেন আল্লাহুর রাহিম আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়ালু সুরায় মাদার চুয়ান্ন নম্বর আয়া বলছেন যদি আবার কুফুরের দিকে ফিরে যায় মুরতাদ হয়ে যায় ইমান সেরে কুপুরের দিকে চলে যায় ফসো ফায়ুবি কৌমিন তো আল্লাহ তালা এমন সম্প্রদায়কে নিয়ে আসবেন সেই সম্প্রদায়কে আল্লাহ ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবেন এবং তাদের গুণাবলী কি হবে আলাল মুমিনিন। তারা মোমিন সম্পর্কে তারা সদয় মন হবে মোমিন সম্পর্কে তারা দয়ালু হবে পরস্পর তারা একে অপরের সঙ্গে মহব্বত করবে আইস আলাল আল এবং কাফেরদের সম্পর্কে তারা হবে অত্যন্ত কঠোর ইজাহিদুন তালা আল্লাহ রাস্তায় লড়াই করবে জেহাদ করবে না এটা আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ আল্লাহ তালা যাকে চাইবেন তাকেই দিবেন এবং আল্লাহ তালা অত্যন্ত প্রশস্ত এবং তিনি জ্ঞানী সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আল্লাহ তারা বলছেন কেহ যদি যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহও তাদেরকে ভালোবাসবে কিন্তু এই ভালোবাসার নিদর্শন কি হবে আজিল্লিন আল আল মোমিন কাফিরিন তারা পরস্পর মোমিন একে অপরের সঙ্গে ভালোবাসবে আর কাফেরদের সম্পর্কে তার অত্যন্ত কঠোর হবে তাহলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে কি বুঝলাম দুই আয়াত থেকে আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে তার আনুগত্য করতে হবে তারা আল্লাহ ভালোবাসা পাওয়া যাবে আর এই আয়াত থেকে যেটা বুঝলাম সেটা হলেই যে যদি মমিন মমিনকে ভালোবাসে তাহলে আল্লাহ তালা সেই মমিনের উপর ভালোবাসবে এ বিষয়ে আর হাদিস এনে নিয়ে আসছেন যেটা আমাদের মাঝে ইতিমধ্যে প্রায় দুই বার হয়ে গেছে যে হাদিসটা হলে আল্লাহ নবীসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওলিকে যাকে আমি ভালোবাসি মহাব্বত করি তাকে যে কষ্ট দিবে আমি তার জন্য যুদ্ধ ঘোষণা করছি আল্লাহটাও বলছেন যে কোন ব্যক্তি কর মাধ্যমে আমার সন্তুষ্টই যত বেশি অর্জন করা তার জন্য সম্ভব অন্য কোনো মাধ্যমে সে আমার সন্তুষ্ট অর্জন করতে পারবে না আবু হরাজা আল্লাহ তিনি বলেন রসুল আল্লাহ আসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন না দা জিব্রাহল আল্লাহ তালা জিব্রাহলকে ডাকেন ইন্দ আল্লাহ হে ফুলান অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসো তুমিও তাকে ভালোবাসো ফায়ুহ হেবু হু জিব্রাইল তাকে ভালোবাসা শুরু করে দেয় ফায়ু নাদিফ ই সামা ইসামা এরপরে সালাম আসমান সকল ফেরিস্তাদেরকে আওয়াজ দিয়ে বলেন ইন্দ আল্লাহ হেব্বু ফুলান আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসে মানুষদের জন্য তার কবুল করে নেয় অর্থাৎ দুনিয়ার সকল মানুষও তাকে মহব্বত করা শুরু করে দেয় তো আল্লাহর ভালোবাসাটা হলো মূল আল্লাহর ভালোবাসা যদি মানুষ পেতে চায় তাহলে মাধ্যম কি তার হেফাজতের মাধ্যমে আল্লাহ রসুলের আনুগত্যের মাধ্যমে আর আল্লাহকে যদি কেউ ভালোবাসে আল্লাহ যদি তাকে ভালোবাসে আল্লাহ হাদিস এখানে একটু বিস্তারিত উনি বলেছেন আর অংশ সেটা হলেই যে আল্লাহ তালা যখন কোন ব্যক্তির প্রতি ভালোবাসি কিন্তু আল্লাহ তালা যদি কোনো বান্দার উপর নারাজ হন অসন্তুষ্ট হয়ে যান দা জিব্রাইল তখন জিব্রাহ ডাকেন ফায়াকুল এবং বলেন আমি অ্যাক্তিকে ঘৃণা করি আসমানে এলান করে আসমান কি জমিনেও তার জন্য এই জিনিসটা জমিন ও আল্লা পাখিটা প্রচার করে দেয় বাসীরাও তাকে অপসন্দ করে এবং তাকে ঘৃণা করে আইসারে যে আল্লাহ তালানহা বলেন রসুল্লা সাহা সালাম বা আলা একজন ব্যক্তিকে কোনো একটা যুদ্ধে পাঠিয়ে দিয়েছেন ফাউলিয়া সাহাবিহি সালিম আর যে ব্যক্তিকে পাঠিয়েছেন এই ব্যক্তি যখন ইমামতি করে মানুষদেরকে যখন সলাচ দায়ী করায় তখন প্রত্যেক প্রত্যেক রাখাতে কুলহল হাত পড়েন সালাম্মা রাজাউ সাহবা কাম যখন যুদ্ধ করে ফেরত আসলেন তখন তারা বলল হে আল্লাহ রসুলাম ইনি তো প্রত্যেক রাখাতে কুরু হল্লাহ তখন তিনি বললেন তাকে জিজ্ঞাসা করো তিনি কেন পরেন তাকে জিজ্ঞাসা করো যে সে প্রত্যেক রাখাতে কুরুহল্লা কেন পরে কারণ কি তারা যখন তাকে জিজ্ঞাসা করেছে ফাকাল তখন সে বলল। কারণ কুলহু আল্লাহর মধ্যে আল্লাহর আছে কি আল্লাহ তিনি জন্মগ্রহণ করেন নাই কারো কাছ তিনিও জন্ম নেন নাই আলামু কুফু আনাত এবং তার সমকক্ষ কেহ নেই তো আল্লাহর একত্ববাদ আছে এখানে তাও আছে হ্যাঁ আল্লাহর গুনাবলী আছে তো ওই ব্যক্তি বলল যে আমি এই সুরাটাকে প্রত্যেক রাখাতে এজন্য পড়ি যেহেতু এর ভিতরে আল্লাহর গুণাবুলি আছে আর আমি এটাকে মহব্বত করি বলছেন এই জন্য প্রত্যেকে রাখাতে এটা আমি পড়তে পছন্দ করি মহব্বত করি ফ্লুরাম তোমা তাকে বলে দাও যে আল্লাহ তাকে মহব্বত করে অর্থাৎ ব্যক্তি এই পড়ছে। যেহেতু এই সুরের ভিতরে আল্লাহাব একটি আল্লাহ আল্লাহ আমি ভালোবাসতে বাবু তাহাদির আন ইদা ইসলফল মাসাকিন বলছেন যারা বান্দা এবং দুর্বল মিসকিনদেরকে কষ্ট না দেওয়ার বিষয় অধ্যায়টা। কষ্ট দেয় বেগরিমু অন্য কিভাবে কষ্ট দেয় অনার্থক অন্যায় ভাবে যদি কোনো ব্যক্তি কোনো মমিন পুরুষ অথবা মোমিন নারীকে কেউ যদি কষ্ট দেয় فقد احتملوا بوتانا وإثما مبينا تهول ترى اسبوستو پاپ ومتا اوپوا بجا مطا اوٹيني لوا فقد احتملوا بوتانا ترجن و بجا اوٹيني لوا كي شير متر وإثما مبينا ابن شو اسبوستو پاپ ابن قنار سور احزاب 8 نمبر آيات وقال تعالى الله تعالى عرب اللہ سور নয় এবং দশ নম্বর আয়াত আছে তাকে তুমি ধাক্কা দিয়ে সরিয়ে দিও না আবু বকর সিদ্দিক রাজিয়া আনহু উনি যে ওই তিনজন সাহাবি আবু সুফিয়ান সম্পর্কে বলেছিল যে আল্লাহর তরবারি তার সত্যদের কাছ থেকে প্রতিশ্রুতি নিতে পারে নাই। তো তখন আবু বকর বলেছিলেন যে তোমরা একটা মক্কার লিডারদের সম্পর্কে এ মন্তব্য করেছো তো আল্লাহ নবীসাল্লাম এটা শোনার পর বলছে আবু বকর তুমি তাদেরকে ধমকি দিয়ে কথাটি বলেছো তারা গরিব সাহাবা একরাম আল্লাহর খাস বান্দা নিয়ে কার বান্দা আবু বকর তুমি যদি এদেরকে যদি আল্লাহ হয়ে যাবেন তো যারা দিনদার মানুষ পর মানুষ মতো আব্দুল্লাহ যে ব্যক্তি ফজরের জামাতের সাথে বললো ফাহু আফি জিম্মাতিল্লা সে আল্লাহর চলে আসে কারণ সে যদি কাউকে তার জিম্মাদারি দায়িত্ব সম্পর্কে যদি জিজ্ঞাসা করে তাহলে সে তার মধ্যে অবশ্যই ত্রুটি পাবে আর ত্রুটি যখন পাবে সুম্মা আলাহি ফিনারি জাহান্নাম তাকে আল্লাহ তালা জাহান নিক্ষেপ করবে রওয়াহ মুসলিম মুসলিম রেওয়ায়ত সম্মানিত ও দর্শক মণ্ডলী যারা দিনদার মানুষ তাদেরকে ভালোবাসতে বলেছে এবং যারা দিনদার এতিম অসহায় এতিম তাদের প্রতি সহানুভূতি দেখাতে বলেছে এবং তাদেরকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া নিষেধ এবং তাদেরকে গলায় ধাক্কা দিয়ে বের করাও যেরকম নিষেধ ঠিক তেমনই তাদেরকে রাগান্বিত করা এটাও নিষেধ সম্মানিত ও দর্শক মণ্ডলী পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমাদেরকে বহু গুণে গুণান্বিত হতে হবে যেগুলি গুণের কথা আমরা শুনছি এই সব গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি তাহলে একটা সমাজ একটা মুসলিম সমাজ একটা সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠা সম্ভব আল্লাহর কাছে দোয়া করি আল্লাহফকজন আমাদেরকে সেই তৌফিক দান করেন এই বলে আজকে মতো আলোচনা এখানেই শেষ করছি ও আখিরুদ আওয়ানা আর আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন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 कख कैक फोटा पानी एकजुन तृष्णा मेटाते परे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 আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিয়ে বিএসটিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রিয়ান ব্যাংক কোয়াড্রান্ট কোর্ট 48 গ্যালথরপি রোড বর্মিনغهাম ইউকে পোস্ট কোড বি15183 শর্ট কোড পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার ইউরো অ্যাকাউন্ট জিরো ডবল ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি ডট টিভি মানবতার সমাধান